আমি শব্দ খুঁজে মারি আর খুঁজ উপমা শব্দ খুঁজে মারি আর খুঁ উপমা ম নেম নেই শানে মুস্তফা কেমনে লিখি কেম নে যে গাই শান মুফা শব্দ খুঁ জে মারী আর খুঁ জিউ পোমা কেমনে লিখি কেমনে যে গাই শানে মুস্তফা কেমনে লিখি কেমনে যে গাই মুস্তফা আমি আকব চোখের জল দেখি শুকনো আমার চোখ শান্ত শূন্য দৃষ্টি তবু ঝড় ভাঙে এই বুক আকব আঁকবচখের জল দেখি শুকনো আমার চোখ শান্ত শূন্য দৃষ্টি তবু ঝড় ভাঙে এই বুক এ চতন মনকে দই কিশ শান্ত না হেউ মনকে দই কিশ শান্ত না কমনে লিখি কেম নে যে গাই শানেফা কেমনে লিখি কেমনে যে গাই শব্দ খুঁজে মরি আর খুঁজি উপমা কেমনে লিখি কেমনে গাই শানে মুস্তফা কেমনে লিখি কেমনে যে গাই শানে মুস্তফা আমার আন মনা সব গান আরে তো আশা প্রাণী হবে জীবন বসান গযেন নবির সানে শানে আমার আনমোনা সব আরে তো আশা প্রাণে হবে জীবন অবসান গে না বির আমার এক জীবন রাইতো ব্যাকুল বাসো না এক জীবনে রাইতো ব্যাকু বাশোনা কমনে লিখি কেমনে যে গাই শানে মুস্তফা ম লিখি কেম নে যে গাই মুস্তফা শব্দ খুঁজে মরি আর খুঁ উপমা প্যিখি লিখি নে যে গাই শানে মুস্তফা কেমনে লিখি কম নে যে গাই মুস্তফা अमर सकरते निदान ऐ बुके रेख से कठिन विपद चाय तुमर शफ সক্রতে নিদানে এই বুকের খোহাত সেই কঠিন বিপদে চাই তোমার সাফাত নজর করম পেল আর কি ছুই চাই না নজর করম পেল আর কি ছুই চাই না কেমনে লিখি কেমনে যে গাই শানে মুফা কেমনে লিখি কেমনে যাই গাই শানে মুফা শব্দ খুঁজে মরি আর খুঁজ উপমা শব্দ খুঁজে মরি আর খুঁ উপমা। কমনে লিখি কমনে যে গাই শ মুফা কমনে লিখি কমনে য গাই শ মুফা কমনে লিখি কমনে যাই শ মুফা কমনে লিখি কমনে যাই শ মুফা